বাংলা মানবতা সমাধান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 যে প্রান্তে বসে পৃথিবী বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মুবারকবাদ বন্ধুগণ আবলাসফা আলাহত আলা আমাদেরকে তার অসংখ্য অফুরন্ত অশেষ নিয়ামত দিয়ে ধন্য করেছেন একটি মাস রমাজানুল মুবারক দিয়ে আবলাসফান আলা এই তাম সৃষ্টিতে সময়কে আমাদের সুবিধায় উপভোগের জন্যে ভাগ করে দিয়েছেন বারোটি মাস রব্বল আল নিজেই ঘোষণা করেছেন আউদুলিল্লাহ মিনা শেদান রাজীব ان عده الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والارض رب العالمين যেদিন থেকে আকাশ আর পৃথিবী সৃষ্টি হয়েছিল ওই দিন থেকে মাসের সংখ্যা হলো 12টা তবে এর মধ্যে চারটি মাস হলো পবিত্র এই 12 মাসের এক বছরের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতময় বরকতময় একটি মাস তার নাম রমজান رب العالمين এই একটি মাসে আমাদেরকে যিনি অসংক নিয়ামত দিয়ে ধন্য করেছেন কোরআনুল কারীমের ভাষায় রব্বুল আলমিন কোরআনকে নাজিল করেছেন যে মাসে তার নাম রমজান শাহরুল রমাদান আল্লাফি আল কোরআন রমজান এমন একটি মাস যে মাসে রব্বুল আলমিন নাজিল করেছেন আল কোরআন আল করিম শুধু তাই না কোরআন আল করিম নাজিল হওয়ার কারণে ওই মাসটি রব্বুল আলমিন এতটা বড় কত্যই করেছেন যে এর প্রথম দশ দিন হল যে মাস রহমদ মাঘ নাজাতের মাস শুধু তাই না আব্লা ওই মাসে আমাদের উপরে রোজা ফরজ করেছেন قرآن الكريم الرحشي أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون رب العالمين صيام شهادون عبدالله فروس كوري اما دير پورو بابورت دير فروس كوري چلين. جاتي كوري امرا تاكي كبول بھائي كوري جولتي پاري شو تن؟ رمزان المبارك من ایک معاش جماشي امرا قرآن الكريم پیچ رب العالمين رجاب فروس كوري اوه معاشي رسول صلى الله عليه وسلم رحمة مغفرات ونجات شو دو تاين اي ماشي قرآن نزيل راترو تيكي رب العالمين اكتراترو كي هجار ماشير تي اتنب لكي شونا كورتين رب العالمين اكتر سورة نزيل كورتين وي راتر ركي را بوري شوئي قراتي قرآن الكريم رسورة القدر رب العالمين اشهد كورتين إنا أنزلناه في ريلة القدر وما أذراك ما ليلة القدر ليلة القدر خير من الفشار تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى ما تلع الفضل شو تراني؟ اكتماعش رمزان المبارك تارمودم رأيك كي يقولون؟ اكنا برمزان المبارك امون اكتماعش رب العالمين قرآن نازيل كولتش ديتو رمزان المبارك امون اكماعش جماش رب العالمين روجه فروز كولتش سيام شادونا فروز كولتش تين نامبر رمزان المبارك امون اكماعش جماشر اكتيرات روو হাজার মাসের চেয়ে উত্তম চতুর্থ রমজান আনুল মুবারকের একটি রাত্র রব্বুল আলমিনের দেশে জিবরিল রোহ আল আমিন আলিহালাম ফেরস্তাদেরকে নিয়ে শান্তির মিছিল নিয়ে সারা পৃথিবী প্রদক্ষিণ করেন সুতরাং শান্তি খুঁজতে চাইলে জিবরিল আলিহিসালামের ওই মিছিলের শান্তিতে সরি হতে হবে রব্বুল আলমিন আমাদের তৌফিকদ্দিন আমিন রমজান আনুল মুবারক এমন এক মাস যার ঠিক এমন অসংখ্য অফুরন্ত অশেষ নিয়ামতকে রব্বুল আলমিন একত্রিত করে দিয়েছেন আর ওই মাস আমাদের মধ্যে এসেছে সুতরাং আমরা সকলে হৃদয় দিয়ে বিশ্বাস আর ভালোবাসা নিয়ে নিজের আবেগ আর নিজের ইবাদতের চেতনা নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসালের সুনার অনুসরণের ভিত্তিতে রমজানকে মুবারকবাদ জানাই রমজান মুবারককে সুস্বাগতম জানাই আর রমজান মুবারক থেকে সকল নেয়ামত রহমত বরকত মা নাজ আমাদের জীবনেও রব্বুল আল আমিন মঞ্জুর করুন আর এই কামনায় আমরা সবাই বলি আমিন বন্ধুগণ রমজান মুবারকের এই অফুরন্ত অশেষ নেয়ামতগুলো একটা একটা করে যদি ভেঙ্গে ভেঙ্গে বলা হয় বন্ধুগণ প্রত্যেকের হৃদয় ছুঁয়ে যাবে বিবেককে অবশ্যই স্পর্শ করবে আর রমজান মুবারকের এই সবগুলো নেয়ামত রহমত মাগফেরাত নাজাদ পাওয়ার জন্যে আমাদেরকে প্রতিযোগিতায় আমাদের রমজান মুবারক আমাদের থেকে অতিবাহিত হওয়ার পরে আমরা সবাই অন্তত সফল কান্তের দলভুক্ত হতে পারি সেই বিখ্যাত হাদিস বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহিআ মিম্বরে উঠছেন এক একটি ধাপে পা দিচ্ছেন আর বলছেন আমিন প্রথম ধাপে পা দিলেন বলেন আমিন দ্বিতীয় ধাপে পা দিলেন বলেন আমিন বললেন আমিন আমিন আমিন কারণ কি বলেন আমার সাহাবিরা জিবরিল আলীহ্লাম আসলেন তিনি তিনটি দোয়া করেছেন আর আমি বলেছি আমিন এর অন্যতম একটি হলো যে রমজান মাস পেল অথচ রমজান মাস তার থেকে অতিবাহিত হয়ে গেল তাই আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলতে চাই আসুন না জিবরিল আলীহিউর সাল্লু আলিহি ও আমিন বলা যারব্বুল আলমিনের কাছে কবুল হয়ে গিয়েছে আমরা নিজেদের জন্য ওই দোয়াটাকে বাস্তবে প্রমাণিত করার চেষ্টা করি রমজান অনুবাদক অতিবাহিত হবে আমাদের থেকে আমরা নিরপরাধ হয়ে নিষ্কলুষ হয়ে রব্বুল আলমিনের খাটি গুলাম হবো জান্নায় অন্তর্ভুক্ত হব। জাহান নামে মুক্ত হবো রব আলমিন আমাদের সকলকে এমন তৌফিক দিয়ে ধন্য করেন আমিন বন্ধুগণ আজকের আলোচনায় তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের খাদ্যের সংস্থান করেছেন তিনি রাব তিনি সৃজন রক্ষণ পালন আর বিবর্ধন কর্তা এই চারটি মৌলিক গুণ রব আলমিনের রব্বুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন খাদ্যের সংস্থান করেছেন কিন্তু তিনি আমাদেরকে নিষেধ করলেন খাদ্য গ্রহণ করা যাবে না শুভেচ্ছা দেখতে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য আর পানীয় আর জৈবিক চাহিদা পূর্ণ করা যাবে না রব্বুল আলমিন নিষেধ করলেন রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আদেশ হিসেবে এমন উপবাস থাকা এর নাম হলো সাউম এর নাম রোজা কর আন আল কেমবে বিষাদ করেছেন তিনি আমাদের উপরে কেবল এই সিয়াম সাধনা উপরে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে লিপিবদ্ধ করে দেয়া হয়েছে রমজান মাসের সিয়াম রোজা যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল তার মানে কেবল আমাদের উপরেই শিয়াম সও বা রোজাটা ফরজ নয় অতীতের সবার উপরেই ফরজ ছিল এবার আমরা নিজেরা আলোচনা করতে পারি কোন সেই কারণ যে কারণে রোজা সবার উপরে ফরজ ছিল আমাদের উপরেও ফরজ অথবা সোভা না হো তাহালা রোজা আমাদের উপরে ফরজ করেছেন পূর্ববর্তীদের উপরেও ফরজ কেড়েছিলেন আর আমাদের পরবর্তীদের উপরে তা ফরজ কোন সেই কারণ এই কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুফসেন সুন্দর যে কারণটি তুলে ধরেছেন তার ঈদ একে ছুঁয়ে যায় আমাদের নিজেদের কল্যাণের জন্য সত্যিকারের মানুষ করার জন্যে আমরা যাতে দুনিয়ায় ভালো মানুষ হাসানার অধিকারী হতে পারি পরকালেও হাসানার অধিকারী হয়ে জাহান্নাম মুক্ত নিশ্চিত জান্নাতি জীবনের অধিকারী হতে পারি এই জন্যই রব্বুল আলামিন রোজা ফরস করেছেন অতীতের সবার উপরে বর্তমান আমাদের উপরে ভবিষ্যতের সবার উপরে তবে হ্যাঁ এর কারণটি এইভাবে এই পৃথিবীতে যত প্রাণ সৃষ্টি করেছেন যত জীবন সৃষ্টি করেছেন তা দুই ভাগে বিভক্ত একটিকে বলে ফেরেস্তা শক্তি আরেকটাকে বলে পশু শক্তি অবাস হুয় তালা তারই নিখিল সৃষ্টিতে ফেরেস্তা যাদেরকে সৃষ্টি করেছেন আমরা যাদেরকে ফেরেস্তা বলি বাংলায় ফার্সি ভাষার শব্দে আরবিতে বলে মালা জীবনের শক্তি হিসেবে কেবল রুহ পাওয়ার কারণে তারা আল্লাহ করতে পারে যা তাদেরকে আদেশ করেন তাই কেবল করেন বলে যা নিষেধ করেন করার কল্পনাও করতে পারে না পরম আল্লাহর বাধ্য হওয়াটাই তাদের জন্য বাস্তব তারা আল্লাহ বিরুদ্ধে করে না বরং রব্বুল আলমী যা আদেশ করেন তাই কন্টিনিউ করে যায় যা কেবল খেতে চায় পান করতে চায় জৈবিক চাহিদা পূর্ণ করতে চায় অপরদিকে মধ্যে খাদ্যের প্রয়োজন নেই তৃষ্ণার পিপাসা নেই বংশ বিস্তারের জন্য জৈবিক চাহিদা দরকার নেই অপরদিকে রাউআন তথা পশু শক্তি হিসেবে রব্বুল আলমী নিতর প্রাণীদেরকে যে প্রান্তি দিয়েছেন তা কেবল খেতে চায় কেবল পান করতে চায় কেবল জৈবিক চাহিদা পূর্ণ করতে চায় কিন্তু পরিচয় করাতে গিয়ে বলেছেন অনেক মানুষ আর অনেক জিনব আর নামে যাবে জানতে চাও তারা ওদের আছে হৃদয় কিন্তু অনুধাবন শক্তি নাই দেখতে পায় না হুম আছে কান কিন্তু শুনতে পায় না চতুষ্প্যন্তর মত বললেন না বরং বাল আবাল বরং এর চেয়ে নিকৃষ্ট কারণ পর্যন্ত গরু ছাগল ভেড়া এতে উপকার পাওয়া যায় গরু দিয়ে হাল চাষ করা যায় গাবিতে দুধ পাওয়া যায় ওদের গুস্ত খাওয়া যায় বাচ্চা পাওয়া যায় চামড়া দিয়ে জুতা বানা কিন্তু একটি মানুষ যখন পশুতে পরিণত হয় তখন সে কাউকে কোনো উপকার দেয় বরং নিজে নিজের জন্য ক্ষতি ধ্বংস আর অকল্যাণের কারণ হয়ে দাঁড়ায় সুতরাং কোন কোনো মানুষ ইতর প্রাণীরদের চেয়ে অনেক অতল গহপ পরে পড়ে যেতে পারে চরিত্রের কারণে পশু শক্তি নিজের মধ্যে বিজয়ী করার কারণে অতল গে মিলে যায় বন্ধুগণ মানুষ সৃষ্টি করলেন আর মানুষ এর জীবনী শক্তি হিসেবে দুইটি দিলেন একটি ফেরেস্তা শক্তি একটি পশু শক্তি যে কারণে একজন মানুষ যখন ভালো কাজ করতে চায় একটি জীবনী শক্তি তাকে ভালো কাজে উদ্বুদ্ধ করে আরেকটি জীবনী শক্তি তাকে মন্দ কাজে উদ্বুদ্ধ করে ভালো কাজে বাদা দেয় কিন্তু না রোজা রাখা ফরস করেছেন সবার উপরে কি জন্য কারণ রোজা মানেই হল খাওয়া যাবে না পান করা যাবে না জৈবিক চাহিদা পূরণ করা যাবে না বন্ধ তিনটি হালাল বৈধ জিনিস এটি নির্দিষ্ট সময়ের জন্য অবৈধ আমাদেরকে রমজান মাসে ৩০টি দিন অতীতের সকলের উপরে রোজা ফরজ করে করে। তথা ফেরাস্তা শক্তিকে বিজয়ী করার প্রশিক্ষণ নিতে আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন সোহান আল্লাহ বন্ধুক আমরা যারা রোজা রাখব রোজা রাখছি রোজা শুরু করেছি সিয়াম রাখতে শুরু করেছি তারা কি চিন্তা করছে নিজের উত্তম রঙ আর কি হতে পারে কিন্তু ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন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 जाना जाति रविवार सन्ध्या साढ़े पांच टाय बांगे और सन्धार पांच टे भार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 सकाल नीसाय म अर्थनी कत सुंदर भाव नूत जुगे सफलता अर्जन करार्थ इसलमी अर्थनी परवर्ती अनुष्ठान पिस পূর্ববর্তীদের উপরে ফরজ কেটেছিলেন আর আমাদের পরবর্তীদের উপরে তা ফরজ কোন সেই কারণ এই কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুফসেন্দর সুন্দর যে কারণটি তুলে ধরেছেন তার হৃদয় ছুঁয়ে যায় আমাদের নিজেদের কল্যাণের জন্যই আমাদেরকে সংশোধিত করার জন্যে আমাদেরকে সত্যিকারের মানুষ করার জন্য পরকালেও হাসানার অধিকারী হয়ে জাহান্নাম মুক্ত নিশ্চিত জান্নাতি জীবনের অধিকারী হতে পারি এই জন্য রব্বুল আলামিন রোজা ফরজ করেছেন অতীতের সবার উপরে বর্তমান আমাদের উপরে ভবিষ্যতের সবার উপরে তবে হ্যাঁ এর কারণটি এই ভাবে এইভাবে এই পৃথিবীতে যত প্রাণ সৃষ্টি করেছেন যত জীবন সৃষ্টি করেছেন তা দুই ভাগে বিভক্ত একটিকে বলে ফেরেস্তা শক্তি আর একটাকে বলে পশু শক্তি অদমাস তার নিখিল সৃষ্টিতে ফেরেস্তা যাদেরকে সৃষ্টি করেছেন আমরা যাদেরকে ফেরেস্তা বলি বাংলায় ফার্সি ভাষার শব্দে আরবিতে বলে মালা ইকা জীবনের শক্তি হিসেবে কেবল রূপ পাওয়ার কারণে তারা আদমাসুফানা হুয়া তালার অবাধ্য হওয়ার কল্পনাই করতে পারে না আনাল ক্যারিমের ভাষায় যা তাদেরকে আদেশ করেন তাই কেবল করেন যা নিষেধ করেন তা করার কল্পনাও করতে পারে না পরম আল্লাহর বাধ্য হওয়াটাই তাদের জন্য ব্যস্ত তারা আল্লাহর করে না পরম বুল আলমিন যা আদেশ করেন তাই কন্টিনিউ করে যায় যা কেবল খেতে চায় পান করতে চায় জৈবিক চাহিদা পূর্ণ করতে চায় অপরদিকে ফেরেস্তাদের মধ্যে খাদ্যের প্রয়োজন নেই তৃষ্ণার পিপাসা নেই বংশ বিস্তারের জন্য জৈবিক চাহিদার দরকার নেই অপরদিকে রাও আন তথা পশু শক্তি হিসেবে রবী নিতাকে যে প্রাণী দিয়েছেন তা কেবল খেতে চায় কেবল পান করতে চায় কেবল জৈবিক চাহিদা পূর্ণ করতে চায় কিন্তু আমরা যারা বানী আদম কি জীবনের শক্তি হিসেবে দুইটি জীবন দিয়েছেন ফেরিস্তা শক্তিও দিয়েছেন পশু শক্তিও দিয়েছেন আর তাই এটি মানুষ ই করলে নিজের মধ্যে শক্তির চেতনাকে উদ্ভাসিত করতে পারে আবার পরিচয় করাতে গিয়ে বলেছেন অনেক মানুষ আর জানতে চাও তারাকার ওদের আছে হৃদয় কিন্তু অনুধাবন শক্তি নাই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 চামড়া দিয়ে জুতা বানানো কিন্তু একটি মানুষ যখন পশুতে পরিণত হয় তখন সে কাউকে কোন উপকার দেয় বরং ধ্বংস আরাণীরদের চেয়ে অনেক অটল গহপ পড়ে যেতে পারে উত্তম আকৃতিতে রব্যানী মানুষকে সৃষ্টি করেছেন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 আমাদেরকে রমজান মাসে ৩০টি দিন অতীতের সকল উন্মতের উপরে রোজা ফরজ করে করে তথা ফেরাস্তা শক্তিকে বিজয়ী করার প্রশিক্ষণ নিতে আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন সোহান আল্লাহ বন্ধুগণ আমরা যারা রোজা রাখব, রোজা রাখছি রোজা শুরু করেছি সিয়াম রাখতে শুরু করেছি তারা কি চিন্তা করছে সিয়াম মানে নিজের মতে ফেরাস্তা শক্তিকে বিজয়ী করার চেষ্টা করা পশু শক্তিকে দমন করা শুধু তাই না করিমের ভাষায় আল্লাহ রং ধারণ করো আল্লাহ রঙের চেয়ে উত্তম রঙ আর কি হতে পারে আসে তৃষ্ণার তহলে যা আসে সামনে তাই পান করে এর থেকে বেরিয়ে আসে জৈবিক চাহিদা তাকে নিয়ন্ত্রণ করি কেবল আল্লাহর আদেশ ছাড়া ওই কাজে আগায় না সুতরাং রোজা একজন মানুষের মধ্যে সত্যিকারের মানবতা বুদকে তৈরি করে পশু শক্তিকে দমন পালন করায়ত্তাকুন যাতে তোমরা আল্লাহকে ভয় করে চলতে পারো পরেজগার হতে পারো ততক্ষণ তার পক্ষে ভালো কাজ করা মুশকিল শয়তান প্ররুচিত করবে আল্লাহ কুমত্তাকুন যাতে আল্লাহকে ভয় করে চলতে পারে দেখো করে সারা মাসে নির্দিষ্ট সময় পর্যন্ত বৈধ জিনিস হালাল জিনিস হার সুতরাং যে ব্যক্তি আল্লাহর আদেশ হওয়ার কারণে দিনের পুরোটাতে হালালকে হারাম জেনে নিজেকে কন্ট্রোল করতে পারে সে কেন অন্য সময়ে হারাম থেকে নিজেকে বিরত রাখতে পারবে না তা কো আমানেই হল আল্লাহর আদেশ একশত পালন করার বাস্তবতা ব্যক্তি নিজে রব্বুল আলমিনের গুলাম হিসেবে সফর্দ করে দেবে আল্লাহর আদেশটা প্রতিপালন করবে নিষেধ থেকে বেঁচে থাকবে হালাল যাতা গ্রহণ করবে হারাম থেকে বেঁচে থাকবে আর রমজান একটি প্রশিক্ষণ এই রমজানে আদেশে যখন হালালকে হারাম জেনে বেঁচে থাকতে পারে তাহলে কেন পারবে না হারামগুলো থেকে সত্যি বেঁচে থাকতে সুতরাং বন্ধু আসুন না রমজানোবারক আমাদের জন্যে এই সবগুলো মৌলিক ন্যামত নিয়ে এসেছে রব্বুল আলমিনের দেয়া অশেষ অফুরন্ত রহমত মাগ ফেরাত আর নাজাত নিয়ে এসেছে আমরা কেবল বাপ দাদা রেখেছেন বাপ দাদা সাধনা করেছেন আমরাও তাদের সন্তান হিসেবে করি না বরং বুঝতে শিখি কেন রোজা অনুধাবন করতে শিখি কেন রব্বল আর্মিন তা ফরজ করেছেন আর সত্যি হৃদয়ের অনুভূতি বিবেকের জাগ্রতা আত্মার পরিশুদ্ধি তার জন্যে তাকে আর্জন করার জন্যে রব্বুল আলমিন যে কারণে সবার উপরে রোজা ফরস করেছেন এই কারণটিকে উপলব্ধি করে করে সিয়াম সাধনা করতেছি রব্বুল আলমিন আমাদের সকলের দরে সিয়ামের সকল ন্যামত অনুগ্রহ কল্যাণকে কবুল করুন রব্বুল আলমিন আমাদের সকলকে যথাযথভাবে সিয়াম সাধনা করার তৌফিক দিয়ে ধন্য করুন আমিনালামালাইকুম ورحمت الله وبركاته सठी व्यवहार करकाले एर परिपूर्ण प्रतिदान पा जा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 সাথে থাকুন আপনার জাগাতো দামের অর্থ পাঠাতে পারেন শূন্য শূন্য আট তিন সুয়ে ওয়াই জিবি দুই দুই টাকা পাঠে আমাদের ইমেল করুন মানবতার সমাধান The students of Islamic International School, welcome all of you. As-salamu wa rahmatullahi wa barakatuh. Al-malikul kudusul salamul ma'minul ma'amin. m u s, -S l i -M. I'm so blessed to be with them. m u -S -S i m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 व्च लिटिल वाण्डार्स एट देस्ट विस्य शिशुरा प्रति बुधवार सन्ध्या पांचटाय बांगलेशे और विचार भारत पिस टी बांगलाय